দ্য মুসলিম ক্লাস পডকাস্টের ফোর্থ এপিসোডে আমি তানভীর হোস্ট হিসেবে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার সাথে বরাবরের মতো হোস্ট হিসেবে আছে আশিক আর আমাদের আজকের গেস্ট আমরা আগেই ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের গেস্ট হচ্ছেন আজকে শেখ আব্দুল্লাহ মাহমুদ ভাই উনি হচ্ছেন বাংলাদেশের আচ্ছা ওনার পরিচয় যাওয়ার আগে আগে আরো সাথে পরিচয় করে দিই যিনি গত বড় ছিলেন আগের পর্বগুলোতে তিনি হচ্ছেন মাহবুব ভাই আচ্ছা তো আব্দুল্লার মাহমুদ ভাই কেমন আছেন যে বিষয়টা নিয়ে কাজ শুরু করেছেন এইটা এমন একটা টপিক বা এমন একটা সাবজেক্ট যেটা আসলে আরো অনেক আগে আমাদের শুরু করা দরকার ছিল কোন একটা কাজ আহ স্পেশালি আহ এইটা অনেকদিন ধরে আমরা আমাদের এমন একটা জিনিস আমার একটা প্রবলেম ম্যাজিকের সমস্যাটা বা জিনের সমস্যাটা যে লং টাইম ধরে আমরা সাফার করতেছি অনেক ভাই সাফার করতেছে কিন্তু সবাই জানি কিন্তু কোন একটা স্টেপ নেওয়া হচ্ছিল না যে আসলে এই ব্যাপারে আরো অর্গানাইজড একটা মানে কাজ করা যেখানে শুধু মানুষের ট্রিটমেন্ট হবে না বরং মানুষ সচেতন হবে জিনিসটার ব্যাপারে বিকজ এটা এমন একটা জিনিস ব্যাপারে আমাদের ইগনোরেন্স চরম মাত্রায় ব্ল্যাক ম্যাজিক এবং জিনের যে বিষয়টা প্লাস এটা ট্রিটমেন্টটা বলা চলে যে একেবারে রং একটা ওয়েতে চলে গেছে বিকজ রুকিয়া সারাইয়া যেটা সেইটার সম্বন্ধে আমাদের জ্ঞান একেবারে কম আমরা আসলে ভুল মানুষের কাছে যাচ্ছি বেসিকলি আমরা এখন বাসে আহ পাবলিক ট্রান্সপোর্টে দেওয়ালে প্লাস এখন নাকি টিভিতে পর্যন্ত অ্যাড আসতেছে এই যে বিভিন্ন এই ধরনের আহ রুকিয়ার সলিউশন হিসেবে বাট মোস্ট অফ দে আমার ফলস বা অ্যাকচুয়ালি করাপ্টেড বা রং ওয়েতে ট্রিটমেন্ট করে তো এই জন্য একজন দুজনকে আমি চিন্তাম রাখি কিন্তু দেখা যাচ্ছে উনি এত ব্যস্ত সময় যেতে পারতেছেন না আলহামদুলিল্লাহ শাহ আব্দুল মাহমুদের ইয়েটা যেটা মাঝমোর ইনশাল্লাহ বেনিফিটিং বিকজ উনি ফেসবুক একটা গ্রুপ খুলেছেন সেখানে মানুষ প্রবলেম গুলা একটার পর একটা পোস্ট করতে পারে প্লাস উনি রুকিয়া সেন্টার খুলেছেন বাংলাদেশ রুকিয়া সেন্টার আপনি এইটার একটা নতুন একটা ডাইমেনশন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এইটার ব্যাপারে আজকে আমরা আমরা কথা বলবো যে আসলে প্রবলেমটা কি প্রবলেমটা ডায়াগনোসিস কি প্রবলেমটা ট্রিটমেন্ট কি এবং প্রবলেমটার ব্যাপারে আমাদের যে রং পার্সেপশন বা রং নলেজ আমরা জিনিসটাকে যে ভুলভাবে এতদিন বুঝে আসছি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই পডকাস্ট এই বিষয়ে পডকাস্টটা আসলে অনেকগুলো এপিসোড করা যাবে আই কারণ এইটার ব্যাপারে ইগনোরেন্সটার অনেক ডিপ আমাদের অনেক গভীরে আমাদের অজ্ঞানতাটা সো हमें चेषा करबो जतटुक मानुषो जाए इनशालाब्दुल महमूद भाईरस सरसि सुन आशा करी भाई बोरा सबा को उपकृत हो बीजे केफार करते विषय गलोते आहमदुल्ला सो एस प्रथम जो प्रश्न आसमें आटे मैजिक नहीं जी मैजिकल इस्यू तो फार्टे ना जा विषय एरक बर्तमान टाइम कथा आसले आस एंड टेक्नोलॉजी समय আমরা এখন সবকিছু কথাবার্তা তোমরা বুঝতো না এখন সব কিছু একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে এখন অনেকে কিন্তু ইভেন মুসলিম স্কলারদের মধ্যে আপনি তো জানেন কিনা কেউ কেউ একটা একটা গ্রুপ যারা এটাকে কাইন্ড অফ অস্বীকার করে তারা অনেকে ম্যাজিক আসলে নাই বা ম্যাজিক আসলে রিয়েল কিছু না ম্যাজিক আসলে হিস্টেরিয়ার মতো যেটা বলে আসলে অবস্থানটা কি আমাদের স্কলাররা আমাদের সারাফরা আমাদের যারা আলেমরা এ ব্যাপারে আসলে কি বলেন যে ম্যাজিকটা আসলে কি এবং এটাকে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা শুনার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা ওনারা কিভাবে বুঝতে পেরেছেন জাদুর অস্বীকার করার বিষয়টা জাদুর অস্বীকার করার বিষয়টা মানে শুধু বর্তমানেই না বর্তমান সময়ে যারা অস্বীকার করছে ব্যাপারটা এরকম না পূর্বে মৌতা অস্বীকার করত তারা বলতো যে জাদুটা শুধু চোখের ধাধা বাস্তবতার উপর জাদুর কোন কমন ইফেক্ট নাই তারা মানে ব্যাপারটা অস্বীকার করত সব কথা তারা জিন যে মানুষকে আসর করে এ বিষয়টা অস্বীকার করত তো কিন্তু মানে জাদুর বিষয়টা মূলত মানে জাদু বিষয়টা এত যে বলতে গেলে মোটামুটি এটা আমাদের আকিদার পাঠ জিন এবং জাদুতে বিকশ করা জি অবশ্যই জিনের অস্তিত্ব বিশ্বাস করা যেমন আমাদের আকিদার পাট জাদুর অস্তিত্ব বিশ্বাস করা বিশ্বাস করা আমাদের আকিদারি পার্ট উদাহরণ সবচেয়ে বেশি আমরা ইউজ করে লাস্টের দিকে একটা আছে যে যারা সুদ খায় ওদের এক্সাম্পল হচ্ছে আহ তাদের মতো জিনের ক্ষেত্রে জিনের আর জাদুর ক্ষেত্রে যে হাতটা ব্যবহার করা হয় মানে প্রমাণ যাহদুর প্রমাণ সবচেয়ে বেশি যেটা এই হাতে বলছেন যে সুলেমান কুফিকর প্রথমে বলছেন যে তারা সে শাস্ত্রের শাস্ত্র অনুসরণ করত যা শয়তানরা সুলেমান আলিয়াসের শাসন আমলে সুলেমান আল রাজত্ব কালে চর্চা করত তারপরে তারা মানুষকে জাদুর শিক্ষা দিত তো এখানে বিষয়টা হচ্ছে যে জাদুর যদি অস্তিত্ব না থাকতো তাহলে কিন্তু তারা জাদুর শিক্ষা দেওয়ার মানে কোন প্রশ্ন আসতো না তাই না মানে এখানে আরেকটা ব্যাপার মনে হয় আমরা আমাদের যারা যারা বিশ্বাস করে না তারা তো আমরা যে গায়েব বলে একটা বিষয় আছে কারণ অ্যাকচুয়ালি জিন বা ম্যাজিক পুরো বিষয় কিন্তু গায়েছে রিলেটেড রাইট আমরা কিন্তু দেখতেছি না হ্যাঁ এই মুসলমান হওয়ার ক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু বড় বিষয় যে কোরআনের শুরুতে আল্লাহ তালা মানে মুসলমানদের জন্য যখন মুসলমান করে যখন শুরু করছেন তখন ওখানে শুরুতেই বলছেন যে আল্লাহ আল্লাহ তো এখন গায়ে বিশ্বাস করা এটা তো আমাদের ইমানের অংশ সুতরাং আল্লাহ আল্লাহ যা বলছেন সেটা চোখে দেখি না দেখি সেটা আমাদেরকে মেনে নিতে হবে তো জাদুুর ব্যাপারটাও যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না অথবা মানে ধর্ম মানে না কাত্রিরা তাদের মধ্যে তারা যদি জাদুয়ার স্বীকার করে তাদের ব্যাপারে মানে স্বাভাবিক আমার মত হচ্ছে যে তাদেরকে যারা আল্লার অস্তিত্বে বিশ্বাস করে না যারা বিশ্বের সৃষ্টিপত্তার অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে এখন জোর করে জাদু বা জিন বিশ্বাস করানো কিছুটা সময় অপচয় বলা যায় তো এখানে একটা বিষয় হচ্ছে যে ব্যাপারটা কিন্তু এমন না যে যারা সব কিছু করে চোখে দেখি না বিশ্বাস করে না তারা সব কিছু চোখে বিশ্বাস করে ব্যাপারটা না চুম্বুকের ক্ষেত্রে বলবো চুম্বুকের ক্ষেত্রে বলেন দুটা পাথর মানে মানে স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছে দুটা পাথর কিন্তু একটাকে আকর্ষণ করছে লোহাকে আকর্ষণ করছে কিন্তু তার মধ্যে যে কিছু আছে স্বাভাবিক চোখের দেখা যাচ্ছে না ঠিক নাড আছে যা তো মানে স্বাভাবিক দেখা দেখায় দেখা যায় না তো বুঝতে হলে আমি এক্সাম্পল দিই মনে করেন যে একটা কাফের হোক মুসলিম হোক এই যুগের হোক আগে যুগের হোক হ্যাঁ বলে মানুষ যে আমি আমার মাকে ভালোবাসি তুমি যে ভালোবাসা ভালোবাসাটা তুমি দেখাও ভালোবাসাটা কিন্তু কথা বলে সুন্দর কথা দিয়ে সুন্দর গিফট দিয়ে কখনো চোখের পানি দিলে বাট এটাই বলে যে ভিতরের কিছু আছে অতটা আসলে এটা খুব হাস্যকর হয়ে যায় যখন কয়েকজন বলে যে জাদু তো দেখা যায় না জিন্তু দেখা যায় না দেখা যায় না মানে তার কোনো ইফেক্ট নাই আমরা কিন্তু আছে বলে অবশ্যই ফার্স্ট মানবো আর সত্যি বলতে হ্যাঁ আচ্ছা তো ভাই আপনি যেটা বললেন যে আহ কোনটা যে সুলেমান ইসলাম কুফরি করেনি বেসিকলি ব্ল্যাক ম্যাজিকের সাথে যারা ম্যাজিসিয়ান তারা কিন্তু একটা লিঙ্ক করে আহ ইসলামের কাইন্ড অফ তো আমি যেটা জানি যে আল্লাহ তালা ওই জিনিসটাকে এখানে রিফিট করতেছে যে সুলেমান সুলেমান কুফফ্রি করেনচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের হিস্ট্রিটাকে আর मना करेंटाई करी जिन मानुस शिखल कानुषर मध्य प्रैक्टिस करुषर प्राइट একটা মনে করেন যে একটা কাপড়ের টুকরোটা করলো করোনার উপরে যে তারা করে অরিজিনটা কোথায় জাদুর মানে যে শুরু হয়েছে জাদুর কবে থেকে শুরু হয়েছে তা মানে এখনো পরিষ্কার না মানে আমিও এখনো কুল কিনারা পাইনি একদম প্রথম জামানার নবী সুর দিককার নবী আদম আলাইসলামের পরে কিছুদিন পরে আহ সালে সালামের সম্ভবত ওনার ব্যাপারেও কোরআানে আছে যে উনার কমরা ওনাকে জাদুকর হওয়ার অপবাদ সম্ভবত সালে আলহিস্লামতো মানে তিনি তো একদম মানে মানব সভ্যতার সুর দিককার নবী তাই না মানে এরকম নবীদেরকেও অপবাদ দিয়েছে যে তার মানে এই এই ঘটনাগুলো যখন দেখি কোরআনে তখন আমার মনে হয় যে সম্ভবত পৃথিবীতে মানুষরা বসবাস করার আগে তো জিনরা সয়ে আমরা বসবাস করতো তো সম্ভবত তখন থেকে জাদুর চর্চা চলে আমার কাছে এটাই মনে হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে জাদুর মানে মানে কয়েক কয়েক প্রকার জাদু তো একটা হচ্ছে যে মন্ত্র আবৃত্তি করা বা এরকম কিছু আরেকটা প্রকার হচ্ছে যে অকারটিজম বলা যায় যেটাকে পৃথিবীর গুপ্ত রহস্য বা এরকম কিছু যে এই শব্দটা সাতবার বললে কারো সামনে গিয়ে সে তোমার অনুগত হয়ে যাবে তো এগুলো কিছুটা মানুষের পূর্ব থেকে আসতে আর কিছুটা আহ শয়ান যেহেতু মানুষকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে সবকিছু যখন খেয়াল করে তখন কিছু কিছু আমি বলবো যে জাদুর জাদুর শিক্ষার যে জাদু জ্ঞানটা মেনলি শয়তানদের কাছ থেকে আসছে আচ্ছা এখন মানে এখানে ওই ফেরস্তা ভূমিকাটা কি মারুতের বিষয়টা ব্যাপারটা এরকম যে ওই সব মুফাসিনে কিলাম ইবনে কাসির বলেন অথবা মারিফুল কুরান বলেন সবগুলোতে ব্যাপারটা এরকম আসছে যে ওই সময় আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমি ঘটনা কিন্তু সুলাইমান আলি সালামের না মানে পড়তে এই আয়াতটা পড়তে গিয়ে মানে মানুষ মনে করে যে এই সুলাইমান সময় হারুত মারুত আসছিল হারুত মারুত সম্ভবত সুলাইমান আলাইসালামের একটু আগের অথবা হারুত মারুতের সময় এই জাদুর বিষয়টা নিয়ে বেশি আলোচনা হয়েছিল আর হারুত মারুতের ঘটনাটা সুলেমান আলসালামের আগে হওয়ার আমি কথা বলি একটা হচ্ছে যে ওমায় উন্সিলা আল আল মালাকাইনি যা নাজিল হয়েছিল ব্যাবিলনে হারুতারুতের মানে দুই ফেরা হারুদ মারুদের উপর যে সভ্যতা এটা তো সুলেমান আগের প্রথম হচ্ছে এখানে আল্লাহ যে সময় মানুষকে সেটা শিক্ষা দিত যা হারুদ যা নাজির হয়েছিল তার মানে বুঝতে হারুমারদের আগে নাজিল হয়েছিল মানুষদেরকে ঘটনাটা এরকম যে ওই সময়ে মানে ওই সময়ে যার যারা নবী ছিল ও তাদের মুঝিঝা মুঝিজাটা আর হচ্ছে মানে জাদু এই বিষয়টা মানুষদের মাঝে একটা মানে ধোঁয়াশা বা মানে কনফিউশন জাতীয় কিছু একটা গেছিল তো তাহলে তালে এটা ক্লিয়ার করার জন্য এই বিষয়টা তো তখন দুজন মানুষদের তাহলে বুঝবা যে এটা জাদু আর যদি এরকম হয় মানে ওনারা মানুষের সামনে ক্লিয়ারলি বলতো আর যে জাদু নিয়ম কারণ বলতো কি মানে সব কিছু বিস্তারিত বলতো এবং বলতো যে এ থেকে বেঁচে থাক কি মনে হয় এরকম ছিল কিনা ভাই যে শয়তান জাদু তো মানুষ কনফিউজ ছিল যে আসলে কি হচ্ছে মানে বলতেছে পাঠানো হয়েছিল যে মানুষ যেন জাদুকরদেরকে দেখে নবী মনে না করে তাদেরকে দেখে মনে না করে এখন তো জাদুকর মানে তাবিজ লিখতেছে কিছু মনে করা হয় তো মানে পাঠানো হয়েছিল জাদুরদেরকে যেন মানুষ মানে আল্লাহ প্রেরিত মনে না করে মনে না করে তাদের জাদু শক্তিকে যেন গাইবী শক্তি বা শক্তি মনে না করে মসজিদা মনে না করে মানে জাদু আর মসজিদার পার্থক্য বা ক্লিয়ার করা এই বিষয়টা প্রসার করার জন্য আচ্ছা এই জাদুয়ার মসজিদের পার্থক্য এটা আসলে আমরা মানে এখন যদি যে আসলে এক্ষেত্রে দেখতে হবে মানে সে যদি তার কাজকর্ম যদি সার্বিক অবস্থা যদি কথাবার্তা যদি শরীরতের মুহাফিক মনে হয় এটা এটা প্রথম ক্রাইটেরিয়া যে তার কাজকর্ম আমল আখলা কেমন এটা একটা বিষয় গীত দেখতে হবে যে সে যে কাজগুলো করছে সেটা মানে কি পদ্ধতিতে অনুষ্ঠিত পদ্ধতিতে কাজগুলো করছে এক্ষেত্রে সম্ভবত তাপসির করছিলাম যে জাদুকর যদি বলে মানে দাবি করে যে আমি মজিদা বা এটা কারাম বা এরকম যদি দাবি করে জাদুকর তাহলে সেটা জাদুয়ার কাজ করে না তার মতো আমি তাপসির তাবাড়িতে করছিলাম অথবা মারিফিক করেছিলাম তো এটা একটা এটা একটা পয়েন্ট হতে পারে যে জাদু কাকে জিজ্ঞেস করে যে আপনি এটা করতেছেন এটা কি সই পন্থায় করতেছেন আপনি করতেছেন সে যদি দাবি করে যে না আমি এটা সই পন্থায় করতেছি আমি অনেক কাছে গেলে জিজ্ঞেস করা হয় আপনি এটা করতেছেন না এটা আমি শাস্ত্র স্বীকার করে করে তাহলে এটা একটা পয়েন্ট পয়েন্ট হতে পারে দ্বিতীয় পয়েন্ট কি বলছেন আমার কাছে মনে হয় আমার মাথা থেকে আপনি বলতে পারবেন কারামর জিনিসটা ভালো ভালো কোনো আহ হবে সে আহ হয়তো সাধারণত আল্লাহর কোন কারামটা দেখাচ্ছে আমার হিসাবে এটা কারণ জাদু করে ভালো কাজ করা যায় কিনা আমি এটা একটা আছে আপনার কাছে যে এটা পরে করব দাঁড়ান বাট আমার কাছে মনে হয় জাদুটা আসলে ভালো কোনো কিছু আনে আমি আমি শুনি আমার কাছে মনে হয় যে এটা এটা দিয়ে আমরা বুঝতে যে হচ্ছে জাদু তো সাধারণত শয়তানের সাহায্য করা হয় সেখান থেকে শতান পালায় তো মানে এটা একটা পয়েন্ট হতে পারে যে জাদু যখন করছে বা ওরকম উপর বলছে যে সে অনেক বড় আল্লাহর ভরপুর এরকম হ্যাঁ দেখা যায় যে অনেক কবিরাজের উপর আসে জিন আসে তো বলে যে জিনটা অনেক বড় আল্লাহর সে মানুষদেরকে দেয় তো এক্ষেত্রে মানে মানে আল্লাহর একটা মানে যে তার কাছে আজান দিতে শুরু করা অথবা শৈতন থেকে আশ্রয় চড়া যেরকম আউজ্লাহ এরকম কিছু পড়া তাহলে যদি মানে শৈতান রলি হয় তাহলে এর প্রভাবে পালাবে অথবা বা অগ্র তার অনিচ্ছায় সেটা প্রকাশ হয়ে যায় এরকম কোন বিষয় কি আছে নাকি সে ইচ্ছাকৃত করতে পারে যে সে বললো এখন এটা হোক এরকম হলো সে তার ইচ্ছায় হয় নাকি অনিচ্ছায় হয়ে যায় সাধারণত কারামতের যাদের মানে যাদের থেকে কারণ প্রকাশ পায় সাধারণত তারা ইচ্ছাকৃত ভাবে বা আমাদের মানুষকে না যে কোনো নবীদের ক্ষেত্রে ওনারা মসজিদ দেখায় না কারণ এরকম যে অপারে যাচ্ছে তখন আল্লাহ তাহলে গাইবে বা বিশেষভাবে সহায়তা করতে কারণ ব্যাপারটা সাধারণত এরকমই আহ কিন্তু জাদুঘর তো মানুষদেরকে মধ্যে ইয়া দেখে অথবা খুলে বসে অথবা प्रश्न करीटा तीन जिन आलोजे सेहर मेजिक एक जिनधरा जेतु এই এই ইয়ে কাছ থেকে আসতেছে আচ্ছা এটা একটা ব্যাপারে ক্লিয়ার করে আমাদের লিসেনার ভাই বোন যারা আছেন সেটা হল আমরা বলি ওঝা একটা বলি রাইট যে ঝাড়ফুক করে এখন আমি শায়ককে পরিচয় দিতে করে কারণ ওঝা শব্দটা শুনলেই একটা নেগেটিভ একটা কনভোটেশন আসে বিকজ মোস্ট অফ আমাদের এগুলো সো আমরা পরিচয় দিব রাখি হিসেবে উনি যিনি রুকিয়া করে রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুক ঝাড়ফুক শব্দটা আমি ইচ্ছা করে বলতেছি না লেটস চেঞ্জ দ্য ট্রেন্ড আমরা বলে বলবো রুকিয়া আর যিনি রুকিয়া করে রাখিয়া বলবো রাকি কারণ এই ওয়ার্ডটা মনে হল আর কি যে আমাদের আমরা রাকি বলবো এবং আচ্ছা আমি যেই কোশ্চনটা করতে সেটা হচ্ছে যেহেতু শয়তানের কাছ থেকে ইল বাসতেছে এখন ম্যাজিকের ক্ষেত্রে ধরেছে তার মানে চিনের সাথে একটা কানেকশন আছে রাইট মানে জিন ইনভলভ থাকে জিন ধরলে তো মানে জিন ধরলেই জিন শনির ভিতর তিনটা জিনিস ম্যাজিক বা সেহের বা কালো জাতু যেটা বলি সেটা দুই নাম্বার হচ্ছে জিনে ধরা তিন নাম্বার হচ্ছে আইন বা বদ্মজ এই তিনের মধ্যে আসলে ডিফারেন্সটা কি কারো মানুষের মধ্যে কারো মানুষের কারো মনের নেগেটিভ বা পজিটিভ ফিলিংস কোন জিনিস নষ্ট করে দিতে পারে আহ সম্ভবত আজকালকার মানে বিজ্ঞানীরাও কেউ কোনো স্বীকার করছে তো সম্ভবত শ্যামসলাইফিন ভাইয়ের ডাবল স্ট্যান্ডার্ডের শামসলাইফিন ভাইয়ের একটা যে আজকালকার বিজ্ঞানীরা স্বীকার করছে যে মানুষের নেগেটিভ বা পজিটিভ ফিলিংস এটা কোন তো বন্ধ ব্যাপারটা এরকম যে মানুষ কোনো কিছু দেখছে বা কোনো কিছু শুনছে পর তখন ওনার মধ্যে মানে এটাকে বলা যায় অজুব বা আশ্চর্য হওয়া অনেক অনেক আশ্চর্য হয়েছে অথবা অনেক মানে খুব বেশি পছন্দ হয়েছে অথবা বলতে পারেন যে খুব হিংসা লাগছে মানে এই জিনিসটা করে তো এটা কিভাবে বলছেন যে মানে যদিও বলা হয় এটা নজর কিন্তু অন্ধ মানুষের নজরও লাগে তো মানে এটা ফসলে মনের একটা মনের একটা ইফেক্ট আত্মার ইফেক্ট আত্মার প্রভাব বলা আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে মানুষের বদনজর লাগে জিনের বদনজর লাগে মানে আছে এটা সম্ভবতাম পূর্বে জিন এবং মানুষের থেকে আশ্রয় চাই দোয়া করুন পরে যখন সুরফার হল তখন সুরস্লাম দোয়া করার সরাফ শুরু দিয়ে দোয়া করা শুরু তো এরকম যে বলতে পারেন অথবা দূর থেকে দেখে খুব জ্যালাস খুব আশ্চর্য হয়েছে এর দ্বারা প্রভাবিত হয় জিনিসটা সেটা মানুষ হোক পশুপাখি হোক অথবা এমনি সাধারণ কোন বস্তু হোক একদারা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হচ্ছে আর জিনের ব্যাপারটা এরকম হতে পারে যেটা হচ্ছে পায়ের মধ্যে মানুষের পায়ের মধ্যে ঢুকে আছে এটা হতে পারে যে জিনটা মানুষের পায়ের মধ্যে ঢুকে আছে এই জন্য অঙ্গটা অচল হয়ে আছে মানে এর দরিল স্বাভাবিকভাবে বলা যায় যে অনেক দরিল আছে আহ চলের জায়গা আছে তো এভাবে যে কোনো একটা অঙ্গে ঢুকে সাধারণত এরকম এভাবে পর্যারা হয় যদি পায়ে ঢুকে তাহলে পাটা প্রচুর ব্যথা হয়ে থাকে অথবা পাওয়াচল হয়ে থাকে এরকম থাকে আসলে সেটা হচ্ছে যে ব্রেনে ঢুকে থাকে সেখান থেকে ইমোশন কন্ট্রোল করে যখন ইচ্ছা রাগায় দেয় যখন ইচ্ছা মানে পাগলের মতন দৌড়ানো শুরু করে আর ব্রেনে টুকে থাকার ক্ষেত্রে ক্ষেত্রে মাঝে মধ্যে এটা একটা মানে ফুল বডি পজিশনে রূপ নিতে পারে মানে যেটা তৃতীয় উপকার যে মানুষ ভাবে আমরা যেটাকে জিন ধরা বলি যে শরীর জিন ধরে আসছে জিন হাত নড়াচ্ছে দৃষ্টিতে বলা হয় যে দিন ধরছে প্রমাণ কি তাহলে এটা যথেষ্ট প্রমাণ আছে কোরআনে আছে হানিসা আছে যেমন কোরআনে আছে আল্লাহ লাগিয়ে তারা মানে এমনভাবে দিন কিয়ামতের দিন এমন ভাবে দারাবে যে শয়তান তাদেরকে আসর করে পাগল বানায় দিয়েছে হুসাইপন মিলাল মানে ভর মাসুল জিন। হচ্ছে শৈতান ভর করা জিন ভর তো ওখানে আছে বিষয়টা তো হাদিস তো আছে হাদিস একাধিক হাদিস আছে যে একজন বাচ্চার কোন অনেক সাবি আছে যে বলছে সাহাবি আছে উসমানী নাবিলা আসরাজ ঘটনা তো নেশলামকে তোমার কি যেন হয় সামনে কি চলে আসে আর আমি ভুলে যেতাম কি করছে মানে ঠিক থাকে না বুঝতে পারছে দেখা সে পাম তখন কাছে ডাকছে দেখার পর তখন বুকে থালা দিচ্ছে আমি আল্লাহ তখন মানে তিনবার করছে এটা তারপরে ভালো হয়ে গেছে তো মানে যে আল্লাহ শত্রুকে বের হতে বলতে সেটা মানে তোমার ভিতরে একজন আছে তো না না সচানটা জিনটা অনেক বছর পর উনি তো তখন আহমেদ বিন হাম্বুল মারা গেছে তখন আবার আসছে জিন ভর করছে তখন আরেকজন স্কলার আসছে তখন উনিও ঠিক আহমেদ মতো বলতেছিল তুই বের হ তুই বের হছিল আহমেদিন তো মারা গেছে আসে জিনের অস্তিত্ব স্বীকার করা এখন কেউ বলেছে বলে যে জিনের অস্তিত্ব স্বীকার করি হ্যাঁ কোরআনে আছে কোরআন শুনতো সাল্লাহদের কাছে দাওয়াত নিয়ে গেছেন মাদ্রাসা ঠিক আছে হ্যাঁ স্বীকার করি কিন্তু ওই যে সেই গায়ে অস্বীকার করা একটা প্রবণতা সবকিছুকে চোখে দেখতে চাওয়ার প্রবণতা এখান থেকে আমরা জিনিসটা হ্যাঁ আচ্ছা আমার এটা ছিল যে হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে মানে যদি আমরা বলি যে গায়ে বিশ্বাস করি আল্লাহ কথা বিশ্বাস করিমের কথা বিশ্বাস করি তাহলে এখন যেহেতু আছে সুতরাং এটা মেনে কর্তব্য হবে যেহেতু আমরা গায়ে বিশ্বাস কথা বিশ্বাস করি সুতরাং মেনে আমাদের কর্তব্য আচ্ছা ভাই এখানে তো আমাদের বিপরীত একটা যে একটা গ্রুপ হচ্ছে মানে জিন দেখতে পায় না তাই স্বীকার করবে না আরেকটা গ্রুপ হচ্ছে না এটা আসলে মূলত এই গল্প উপন্যাস থেকে আসলে চলে আসতে এই রাক্ষস খিনের গল্প শুনে শুনে ওখান থেকে প্রচার হয়ে গেছে আসলে ভুল ধারণা বরং মানে জিনদের মানুষরা আলাপ সম্মানিত এই জন্যই তো তাদেরকে জিনিস বলা হয়েছিল যে মানুষদের পরিষদ বর্গকে তিনি মুসলিম তারা মানে আমাদের কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার সিংহার কে নিয়ে আসতে পারবে তো তখন ওখানে একজন ইফিদ বলছিল একটা পুরানের এই ঘটনা কলা ইফ্রি তুমিনালিনিয়ানা বিহি কাবলা আপনি যেখানে বসে আসতেন এখান থেকে উঠে দাঁড়ানোর আগে আমি তার সিংহাসনটা নিয়ে আসতে পারবো তো মানে খেয়াল করেন যে হচ্ছে জিন্দের মধ্যে একটা জাতির না হচ্ছে ইফিত অনেক বড় দৈত্য জাতীয় বা অনেক শক্তিশালী উঠতে পারে তো এটা জাল উদ্দিন সুইদ রহমদুল্লাহের বই আছে আর এছাড়াও মানে বেশ বই মানে জাতির আপনি চোখের পলক ফেলার আগে আপনি এই যে চোখের পলক ফেলতেছেন জাস্ট এটা ব্যাপার বলছে আপনি চোখের পলক ফেলার আগে আমি সিংহাসনটা নিয়ে আসতে পারবো খেয়াল করেন মানে তার বৈশিষ্ট্যতা তারা শুধু বলছেন যে তার কাছে কিতাবের গান ছিল সেই ফ্রিদ না সে অনেক বড় শক্তিশালী জিন্ট তার কাছে কিতাবের এল ছিল তারপরে বলছেন কি আল্লাহ যখন তার সামনে দেখে সিংহাসনটা সে বললটা আমার আল্লাহর অনুগ্রহে হয়েছে আমার রবের অনুগ্রহ হয়েছে তো মানে সে দেখতে পাচ্ছি যে জিন মানুষের শক্তি তো বেশি হয়ে গেল এখানে তাই না আয়াতের মানে এই ঘটনায় দেখতে পাচ্ছি তবে যেটাই হোক মানুষের শক্তি হোক শক্তি এটা আল্লাহর শক্তি আর আচ্ছা যে যদি আমি বলি যে পাখি উঠতে পারে তাহলে কিন্তু আপনি স্বাভাবিক বলবেন হ্যাঁ উঠতে পারে অথবা যদি বলি যে আহ পানির মধ্যে থাকে পানির মধ্যে দিয়ে বছর থাকে পানিতে করে আপনাকে স্বাভাবিক মনে হবে আমরা যদি বলি যে জিন উঠতে পারে জিন মধ্যেও থাকে মানে রাত্রে দুঃস্বপ্ন দেখা শুরু হতে পারে আমাদের কাছে মানে স্বাভাবিক যে আল্লাহ জিনকে সৃষ্টি আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি আল্লাহ পাখিকে যদি শক্তি দিতে পারে জিনকে দিতে পারে এটা কিছু মানে অনেক বড় কিছু পাখিও তো উঠতে পারে জিন উঠতে বিষয় তো আর কি তো মানে অনেক বড় কিছু মানে করা দরকার নেই আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল এই মানুষ অনেকে বলে যে ওকে জাদু করছে আর একজন হয়তো বা মানুষ মানে অন্য মানুষ বলে যে ওকে জিনে ধরছে তো অ্যাভারেজ মানুষ আসলে কিভাবে বুঝবে যে একটা মানুষ সাথে কোনো ঝামেলা হয়েছে কারণে অথবা জিন কোন মানুষকে পছন্দ করছে এই কারণে সব পুরোনো হয়ে মানে নিজের থেকে ইচ্ছা করে কেউ তাকে ফোর্স করেন সে আসর করছে এটা বুঝায় সাধারণত যে জিন ধরা আর জাদু মানে একটু জাদু করতে এটা কয়েকভাবে হতে পারে একটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে জাদু ক্ষেত্রে যে সম্পূর্ণ জিন ছাড়াও হতে পারে যেমন সলাহু আসসালামের ক্ষেত্রে বলছিল যে সুসল্লাহিসাম জাদু একটা খেজুর গাছের খোসার সাথে পেঁচায় ওটাকে মন্দ্রকদ্র পরে পানির মধ্যে রাখছিল তো এটা এক্ষেত্রে জিনের সাহায্য না হতে পারে জিনের সাহায্য ছাড়া আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে জিনের উপরেও জাদু করা হয় আর ব্যক্তির উপরে জাদু করা হয় তারপরে জিনটাকে ব্যক্তির মধ্যে আটকে দেওয়া হয় তো মানে সেটা এরকম যে জিনকে জোর করে বাধ্য করা হয়েছে তার ভিতরে ঢুকার জন্য এটা একটা আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে জাদুকররা একটা বড় জিনের পূজা করে মানে মানুষদের ক্ষেত্রে যেরকম এই গোত্র গোত্র ভাগ হয়ে আগে থাকতো এখন থাকে না তো জিনদের মধ্যে এখনো আছে জিদের কমিউনিটি আছে তাদের সর্দার আছে তো তার মধ্যে গুন্ডা টাইপের জিনও আছে তো মানে কিছু কিছু জিন আছে যারা একটু শক্তিশালী যারা যেমন একটু বলা হলো ইফলিতের কথা তো তাদের যে একটু দুর্বল আছে মারিত আছে তারপরে আরো মানে অন্যান্য জিনের প্রকার আছে তো এক্ষেত্রে যারা একটু শক্তিশালী জিন জাদুকার শক্তিশালী জিন বা বড় শয়তান এ টাইপের পূজা করে তো এক্ষেত্রে তখন জাদুকারের যদি কোনো প্রয়োজন হয় তখন তাদের কাছে অনুরোধ করে যে আমার একটা দরকার আছে আমার একটা কাজ আছে তো এটা করা লাগবে তখন শক্তিশালী জিন যেটা থাকে একটু একটু বড় নেতা গোষ্ঠীর জিন সে তখন তার অধীনস্থ কাউকে পাঠায় পাঠানোর ক্ষেত্রে কখনো কখনো এরকম হয় যেমন হয় যে তুই যা ওর উপর ভর কর তুই আমার কথা শোন না শুনলে তো কেমেরা ফেলবো তোর পরিবার কেমেরা ফেলবো মানে এটা কি একটা জিন আরেকটা মানে যে পাওয়ারফুল জিন সে আর লেবার জিনকে ফোর্স করতেছে যে তুই যা যেটা আপনি আহ যখন কোন জিনিস রুকিয়া করতে যাবেন তো এরকম ক্ষেত্রে কখনো কখনো এরকম হবে যে জিনিস আমি যেতে পারবো না গেলে আমাকে জাদুকর মেরে ফেলবে অথবা বড় এটা মেরে ফেলবে এরকম এই জাতীয় উভয় করবে সে না তো মানে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় যে যদি নিজের থেকে আসে নিজের ইচ্ছায় আসে ক্ষেত্রে চিকিৎসা করাটা যত সহজ করা হয় আচ্ছা তো বিষয়টা তাহলে এরকম কিনা যে ম্যাজিসিয়ান যে জাদুকর যে অ্যাকচুয়াল জাদুকর যে মন্ত্র পড়তেছে বা যেই যে চুল নিয়ে বা প্রাইভেট যেই এগুলো নিয়ে ইয়ে করতেছে সে অ্যাকচুয়ালি শয়তানকে ডাকে হেল্প করে এরকম ব্যাপারটা এতটা সিম্পল না আর একটু জটিল যেরকম ইয়া বাংলা ইয়াতে তো একটা প্রবাদ বাক্য এরকম আছে যে হয়তো মন্ত্র সাধন নইলে জীবন নে যাতে একটা তো মানে এরকম যে জাদুকরদেরকে অনেক কষ্ট করতে হয় আর চল্লিশ এটাই তো মানে শয়তান ওভাবে ওখানে খাইতে হয় ওখানে থাকতে হয় যত রকম আছে সবকেদের এত কিছু করার পর তখন শয়তান যদি মানে সন্তুষ্ট হয় আর ইবাদতে তখন বলে যে সেটা হল আহ যে ম্যাজিসিয়ান যে সে মানে প্রত্যেকবারই তার কাজের নুনরামি লেভেলটা বাড়ে মানে তার ইবরটাকে আসলে বাড়াইতে হয় যদি হ্যাঁ বলি আর কি যে যত বেশি নুনরামি করবে তত বেশি সে হেল্প পায় মনে লাগাতে হয় এ ধরনের কাজ করে জিনিসটা মানে ইবাদতের মতো অফান আমার ঠিক খেয়াল করছে না তো মানে অনেকে কিন্তু ফেরেস্তাদের নাম ধরে শির করে অনেক মধ্যে দেখা যায় যে জিজ্ঞেস করবে আমার একটা খেয়াল আসতেছে না তো ফেরস্তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে যে মানুষটা তোমাদের কি বলো না ফেরস্তার বলবে যে না মানুষটা আমাদের ইবাদত করতো না বরং তারা শয়তাল ইবাদত মানে তো এই যে যারা যে নাম করছে তারা কিন্তু মূলত করতেছে তো মানে এটা তো আচ্ছা তার মানে জিনিসটা তো সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করে যার জন্য করা হয় তারা কেউ আমাদের মধ্যে না আচ্ছা মানে এগুলো মেজর কুফুর মানে ইসলামের থেকে বের হয়ে যাবে ইসলামের থেকে বের হয়ে যায় আর কি তো এছাড়াও আরো আছে যে বলছে যে মানে জ্যোতিষির কাছে যাওয়ার ব্যাপারে আছে না যে জ্যোতিষের কাছে গেল মানে যে প্রথম আদেশ হচ্ছে যেরকম যেটা ঠিক আছে আর যে জ্যোতিষ কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো যে কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো সে মোহাম্মদ সাল্লাহ ধর্মকে অস্বীকার তো কাছে যাওয়াটাকে বলতে এখন তাহলে বুঝতে হবে যে জ্যোতিষী জ্যোতিষ সে নিজে কথা বলো কাফের তাই না এখন বিষয় হচ্ছে যে মানে জ্যোতিষবিদ্যায় কি একটা জাদুর অংশ এটা তো সে জ্যোতিষ বিদ্যার যতটুকু বাড়াবে সে জাদুর বিদ্যারও বাড়বে তো বুঝা যাচ্ছে যে এটা একটা জাদুর প্রকার সুতরাং আহ আমি দেখছি হাটাজের উস্তাজের একজন একটু জিজ্ঞেস এক মহিলার উপর জিন আসে পর তাকে কিছু জিজ্ঞেস করলে কোথাও তার খোঁজ জিজ্ঞেস করলে বলে দেওয়া হয় বলে দেয় তারপরে মানে তোর বলে দেখি করতে হবে তো বলছে কি জায়গা আমাদের বলছেন যে এটা তো গণক মানে যেটা করে সেটা তো গণক উনি কিছু গ্রন্থের রেফারেন্স সালাফের উনি বলছেন যে এটা তো গণকদের কাজ এটা গণকের একটা প্রকার সুতরাং আর কাছে যারা যাবে যারা এরকম জিন কেন একটা মানুষকে মানে ইয়ে করে অনেক সময় আসল করে যেটা বললেন যে ভালো লাগে আসলে কোন কেস জিন একটা মানুষের উপরে মনে করেন আমি একটা জিনিস শুনছিলাম উপরে কেস যে বাড়ি বানাইছে একজন বাড়ি বানানোর পর থেকে সমস্যা তার তখন কেউজন বলছে যে ওই বাড়ির মধ্যে জিন ছিল ওই বাসার যেখানে যে স্পেসের মধ্যে করছে তো জিন কেন আসলে এই ইন্টারফেয়ারটা থেকে এসে জিন আস্তর করার অনেকগুলো কারণ আছে সবচেয়ে কারণ বলা যায় একটা হচ্ছে যে মেইন দ্বিতীয়ত এটা হয় যে কোনো মানুষ কোথাও গ্যাস লোড় পর্দা টর্দা করেনি কোনো মেয়ে এই সমস্যা মেয়েদের ক্ষেত্রে হয় যে পর্দা টর্দা করেনি অথবা আহ যে সময় জিনরা বেশি চলাচল করে এরকম সময় মধ্যরাতে বা সুন্দর সময় এরকম কোথাও দেখছে একা একা তখন মানে জিনটা দেখে থাকে পছন্দ করছে ঠিক আছে আহ মানুষরা যেরকম মানে করে জাতীয় জিনরা দেখে পছন্দ করছে এক্ষেত্রে এখন পছন্দ করে ভর করতে পারে এটা একটা প্রকার এটা একটা আর একটা কারণ হতে পারে যে মানুষ ভুলে ইয়া করছে কোনো একটা জায়গাতে জিনটা থাকতো যেমন ধরেন কোন একটা গাছ থাকতো গাছটা কেটে শুসে ততক্ষণ জিনটা একটু মানে রাগান্বিত হয়ে অন্য কোনোভাবে ক্ষতি করছে যেখানে জিনা থাকতো ওই জায়গাটা উজাড় করে দিয়ে কোন একটা জঙ্গলে থাকতো ওই জায়গাটা সাফ করে বাড়ি বানিয়ে যেতে ওখানে জিনটা ঝামেলা করতে পারে মানে এটা রাগের বসে ভর্তি হয় আর কি এ কারণে ক্ষতি করতে পারে ও আচ্ছা আপনি নেক্সট ইয়েতে যাওয়ার আগে এখন এই প্রশ্নটা করিনি এটা হইল ছোটকাল থেকে একটা প্রশ্ন ছিল আমার মানে এটা হলো এই আপনি যে বললেন না জিন জিনিস থাকে বা কোন একটা বাসায় থাকে এই জিনের আছে যেমন পাকিস্তানি জিন বা আমেরিকান জিন মানে এদের কি টেরিটরি টেরিটরি ভাগ করা যে বাংলাদেশি জিন পাকিস্তানি জিনদের ওখানে ই করতে পারবে না ইন্টারফেয়ার করতে পারবে না এরকম কিছু আমি যেতে কোনটা জানেন মারামারি করে কিনা মুসলিম জিনদের সম্ভবত মানে আমাদের মতন কারণ মানে তারা তো আমাদের বানানো বর্ডার মানে না স্বাভাবিক ভাবে এখন মানে মানুষদের ব্যাপারে অ্যাড্রেস যখন বলা হয় তারা সাধারণত ইয়ার অ্যাড্রেস বলে মানে মানুষদের অ্যাড্রেস বলে যে একজনকে জিন ধরছে তখন বলছে জিনটা বলছে আমি তো পাকিস্তান ঠিক আছে মানুষদেরকে ফলো করে যে উর্দু বলে ওইখানে মানুষরা বলে তাই এরকম হ্যাঁ হ্যাঁ তাই এরকম যেরকম মানে আমাদের ইমরান ভাই ইমরান ভাইয়ের ঘটনা দেখছিলাম যে উনি সর্বপ্রথম লুকিয়া করা দেখছিলেন ইমরান ভাইয়ের কাছ থেকে মানে থিওরির বিষয় যখন আমি এই ভাই মানে দেখার পর তখন উনি মানে মানে উনি আমাকে মানে অনেক মক করছে মানে ওনার কথাবার্তা হয়েছে বেশ উনি বেশ আগ্রহী হয়েছে কারণ উনি রুকিয়া করতে দেখছিলেন প্রথম ফিলিস্তিন এক লোককে লোকটা এরকম করছিল যে উনি ঘটনাটা শেষ বলে হ্যাঁ সংক্ষেপে তো উনি তাবলিগে গেছিলেন তাবলিগে যাওয়ার পর ওনাদের সাথে একটা আরব জামাতের ট্রান্সলেটর হিসাবে ছিলেন উনি আর সিলেটার ছিলেন সিলেটের ছেলেটা খুব রেগে যাই লোকটা দেখে যা মনে হচ্ছে মনে জিনে ধরছে তো বলছে নিয়ে তখন কালকে একটা দিন ফজল নওয়াজের পর ছাদে নিয়ে গেছে আমি একটু রুকিয়ার করবো তুমি একটু ধরে রাখো ধরে রাখতে গেছে উনি তো আর্মি বলবেন কোনো কথা বলেনি তখন মানে তখন ইমরান ভাই যখন ইমরান ভাই বলছে বাংলাতে জিজ্ঞেস বাংলাতে জিজ্ঞেস করছে তখন কথা নির্দেশ দেওয়াতে চলে যাবে নির্দেশ দিচ্ছে তখন একটু পর্যাড ফ্লু হে চলে গেছে এক্ষেত্রে এরকম হতে পারে স্বাভাবিক আরমানো ঘটনা ওনাকে মানে উনি গেছিল সংশয়বাদী ছিল ডায়গনোস্ট দিচ্ছিল এক ডাক্তার বড় মানে মুসলমান না খ্রিস্টান সম্ভবত তো সে জিন্টিনি এগুলো কিছু বিশ্বাস করতো না তো ওনার মাকে জিন ধরছিল ডাক্তারটা বলতো জিন বিশ্বাস করি কিন্তু এখন যে মানুষ বলে এইখানে জিন আছে বা জিন ঝাড়ফুক করে এগুলি সব ফলস এর কারণ হলো বলতো যে পৃথিবীতে এমন কোন যে এই জাদুকরকে নাই যে নেতানু বা জর্জ পাঠাবে ওদের ক্ষতি করতে পাঠাবে হ্যাঁ শয়তানের কাজই করতেছে মানুষদের তো উপকার করতেছে না শতানকে নিয়ে করবে আরেকটা বিষয় হচ্ছে যে মানে জাদুকর সাধারণত জাদু করতে কয়েকটা মানে কয়েকটা কাজ করা লাগে হয়তো তার কোনো শরীরের অংশটা অংশ দিয়ে জাদু করা অথবা কোনো জিনকে সন্তুষ্ট করে তাকে দিয়ে জাদু করা লাগে তো এক্ষেত্রে ধরেন কেন সন্তুষ্ট হয়ে তার উপর কাজ করবে শতান কেন তার উপর করবে তাই না আমি তার উপর করবো কারণ ক্ষতি করতেছে করতেছে শতান যদি রাজি হয় তারপরে করবে আর শতান ছাড়া মানে শতানকে জড়িত করা ছাড়া যদি জাদু করতে চায় তাহলে তো ছোটখাটো জাদু যদি করতে চায় তো আর কোন অংশ লাগবে তো মানে নেতা নেওয়া হচ্ছিল আপনি কিভাবে পাবেন তার শরীরের জামা কিভাবে পাবেন মানে ব্যাপারটা মানে স্বাভাবিক আর এই যে ইয়াটা এই যুক্তিটা মানে এই ধারণাটা ছড়ানোর পিছনে কারণ সম্ভবত ওই যে গল্প করতে যে ফু দিচ্ছে আর ফু দিচ্ছে আর মানে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে মানে যা চাচ্ছে পাওয়া যায় আর কি মানে এগুলো দেখে দেখে মানুষ মানে ব্যাপারগুলোকে একদম মানে খুব সহজ মনে আর কি ভালো কাজ করা যায় উপকার করা যায় এরকম কিছু হচ্ছে যে জাদু ব্ল্যাক হোয়াইট ঠিক আরবিতে সম্ভবত ব্ল্যাক ম্যাজিক শব্দটা ইউজ হয় সম্ভবত ইউজ হয় কিন্তু মানে ইংলিশের বেশি প্রচলিত হয়ে গেছে আর ইংলিশে হাত সাফাই যেটা হচ্ছে যেটা আপনার গায়ের সাথে আমাদের মনে হয় একটা বই পাওয়া যায় তাই না মানে কি পাওয়া যায় না মানে মানে হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা বিষয়ে বলা যায় যে মানে কি কাজে ইউজ হচ্ছে তার উপর সেটার উপর ডিপেন্ড করবে এই যে জাদু না জাদু বলতে সংখ্যা দিয়ে দুই চার ছয় আট নামটা লেখে তো নামটা লেখে এগুলো কিন্তু জাদু হ্যাঁ এগুলো জাদু মানে জাদু কোন কাজে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যেমন ধরেন এই তাবিজটা যদি লেখা হয় সংখ্যার তাবিজগুলো এগুলো যদি লেখা হয় যে গাছের ফল করার জন্য গাছের ফল বকত বরকত জন্য এগুলো করার জন্য তাহলে এটাকে বলা যায় হোয়াইট ম্যাজিক মানে কি কাজে ব্যবহার হচ্ছে জন্য এটা ডিপেন্ড করবে আর কি আর যদি কোনো কাউকে মানে ট্রিটমেন্টের জন্য যে জাদুগুলো ইউজ হয় এটাকে সাধারণত বলা হয় গ্রে ম্যাজিক আর মানে কারো ক্ষতি করার জন্য বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেগুলো সেগুলোকে বলা হচ্ছে তাহলে এখন এখন আপনার যে যেটা বলেন ফলের বরকতার জন্য এটা করা কি হবে না হবে না জায়গ তো না এটা ব্ল্যাক হোয়াইট নীল লাল মানে উদ্দেশ্য ভালো হলেও আমরা আসছে কারণ রসুল তো যে সাতটা থেকে একটা তো মানে সাফ এটা কোন সাদা জাদু হোক কালো জাদু হোক থেকে দূরে থাকতে বলছে মানে জাদুকারের কাছে যাচ্ছি জাদুর কাছে যাচ্ছি আমরা মনে করছি যে বিড় দিচ্ছে কিন্তু আসলে বিষয়টা জাদু আচ্ছা আচ্ছা আমরা এখন একটা একদম গ্রাউন্ড রিয়ালিটিতে আসি আমরা অনেক আলোচনা করছি যে হবে। मैजिकल हिस्ट्री कर्तिकिजम कर थोरिटिकल विषय जेटा देखतीसाट फाइन एखुल जो रियलिटी जे हम साफार कर भाई बोन साफार करते যদিভাবে বলি যে এই জিনিসটা তো যেহেতু গায়েবের আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে কোনটা ম্যাজিক আর কোনটা ম্যাজিক না মনে করেন স্বামী মধ্যে প্রবলেম এটা হচ্ছে পপুলার ম্যাজিক যে স্বামী মধ্যে প্রবলেম এটা আছে আবার মনে করেন আর খুব পপুলার আই থিঙ্ক মিসক্যারেজ হয় বন্ধুর হওয়ার আগেই মারা গেল সেটা কারো করে হচ্ছে শারীরিক অসুস্থতা হচ্ছে কারো হচ্ছে আপনার হয়তো বিয়ে হচ্ছে না কারো হচ্ছে বিজনেস হলো যে কি বলে আপনার এখন একটা সাধারণ মানুষ সে আসলে কিভাবে বুঝবে বা একটা স্বামী কিভাবে বুঝবে তার ওয়াইফের সাথে তার প্রবলেম গুলা পার্সোনালিটির কারণে না রাদার প্রবলেমটা হচ্ছে ম্যাজিকের কারণে বা মনে করেন কারোর শারীরিক অসুস্থতা আছে এখন ডাক্তার কাছে যাচ্ছে এটা ডাক্তার ওষুধ দেশে ওষুধ ভালো হচ্ছে না সে কি হয় যেটা আসলে ঠিক ম্যাটেরিয়াল কোনো কজ যদি আমি বলি সেটা না ডেফিনেটলি এখানে দুইটা এক্সট্রিম আছে এখানে একটা জিনিস আমাদের মানে বলে রাখা ভালো কেউ কেউ আছে যে কোনো দোষ ও ম্যাজিক মানে নিজের নিজের নিজের নিজের রেসপন্সিবিলিটি একটা হচ্ছে যেটা বললাম ফার্স্ট করা আসলে সামথিং গায়ে বি শয়তানের কারণে ম্যাজিক বা জিনের কারণে বা বদনজরের কারণে হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো বাইরে সিমটম দিয়ে কিভাবে বুঝতে পারবো জিনিসটা এখানে কয়েকটা বিষয় হচ্ছে যে একটা যদি কারো ধরেন মাথা ব্যথা আছে মাথা অনেক কারণ থাকতে পারে যেমন মাথা কারণ হতে পারে মাইগ্রেন অথবা রোদের মধ্যে করছে বা দরজ করছে অথবা কারো মাথায় কেউ আঘাত লাগছে যেন মাথা হতে পারে অথবা মাথার মধ্যে টিউমার হলে মাথা হতে পারে অনেক কারণ হতে পারে এরকম মানে সমস্যাটা বুঝতে হলে অন্যান্য মাথা কারণগুলো আহ দেখতে হবে তো এক্ষেত্রেও ব্যাপারটা এরকমই যে যদি বলা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে ইটুতে সহ্য করতে পারছে না তো এটা কি মানে এমনি কারণ তাদের সমস্যা নাকি জাদু করছে গাছ খারাপ হয়ে যায় এরকম যদি হয় অথবা অন্যদের সাথে স্বাভাবিক আচরণ অংশ অন্যদের সাথে ব্যবহার শুনলেও কিন্তু স্বামী স্ত্রী কথা বলতে লাগলে ঝগড়া লেগে যায় এরকম যদি হয় অথবা আহ স্বামী ভালো কথা বললে স্ত্রী সহ্য মানে এই ব্যাপারগুলো যদি হয় মানে আরো কিছু লক্ষ্য আছে প্রতিটা জাদুর এখন প্রতিটাকে জাস্ট একটা দুইটা বা একটা কেস কেস কেস স্টাডি আছে কিনা আপনার জানার মধ্যে যে এরকম এরকম তার মধ্যে আমার একটা আমি বলবো একটু পরে এরকম আমি কমন দেওয়ার আর কি যেন মানুষ বুঝতে কিছু কমন লক্ষণ বলা যায় সেটা হচ্ছে যে মাথা ব্যথা থাকা একটা মানে মানে কমন এটা সাধারণত সব জাদুর ক্ষেত্রে সাধারণত থাকে মাথা ব্যথা প্রায় সবারই থাকে আর একটা হচ্ছে যে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা মানে কেউ যদি জাদু আক্রান্ত হয় সাধারণত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা থাকে এটা একটা আর একটা হচ্ছে যে সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে রাত পর্যন্ত মাঝরাত পর্যন্ত মেজাজ খারাপ থাকে বা মানে খারাপ ব্যবহার করে পাগলের মতন করে এটা সাধারণত অধিকাংশ জাদুর তাদের ক্ষেত্রে বা পূর্ণিমা ক্ষেত্রে তখন দেখা যায় যে মানে মেজার খারাপ হয়ে থাকে যে জাদুর যে মানে জাদু কারণে যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো বাইরে যায় এই আর কি এগুলো হচ্ছে সাধারণত সব জাদুর ক্ষেত্রে তবে বিষয় হচ্ছে যে যদি মানে কনফার্ম হইতে চান সহজ উপায় আর রুকের আয়াতগুলো পড়া রুকের আয়াতগুলো পড়লে যার যে জাদু আক্রান্ত হয়েছে তার থেকে ইফেক্ট দেখা যাবে এরকম প্যাট ব্যথা করবে মাথা ব্যথা করবে অথবা করতে চাইবে অথবা রুকিয়া পানিতে ফুদিয়ে খেলেও ইফেক্টগুলো হবে আর তখন যাবে যে আসলে মানে বিষয় হচ্ছে যে সিন্ট্রম দেখে যতটুকু সিমট্রম দেখে মোটামুটি ধারণা করা যায় যে হ্যাঁ ঠিক আছে দেখে ঘটনা শুনে যে বোঝা যায় যে মোটামুটি এরকম হতে পারে কনফার্ম হওয়ার জন্য সাধারণত যারা রাখি যারা রুকচা করেন তারা সাধারণত রুকিয়া করে তারপরে কনফার্ম হন যে হ্যাঁ আসলে সে জাদু আক্রান্ত সে অন্য কোনো মানে নর্মাল কোনো কারণে না কারণ আপনি যদি জাদু মানে যদি যদি চেহারা খারাপটাই বিয়ে হয় না অথবা অনেক অনেক শর্ত দিয়ে হয় না এরকম তাহলে তো তার মানে পিছের নিচে ব্যথা থাকার কোনো কারণ তাই না এর মানে মিলবে না অথবা তারপর যখন করা হবে তো তার বমি আসবে কেন দোকান তেলার তো সবাই শুনে তার আসবে কেন মাথা ব্যথা শুরু হবে কেন শুরু হবে কেন তো মানে জিন শান মানুষ শতান সবাই স্বামী মধ্যে ঝগড়া লাগানো মানে ফ্যামিলি নামক ইউনিটটাকে এত তৎপর কেন মানে হোয়াট স্পেশালিউট দা বর্ণ বিটুইন হাজব্যান্ড ওয়াইফ এটা আসলে থেকে ধর্মের যে ইয়াটা বিশ্বাসটা ধর্মের শিক্ষাটা মানুষের নৈতিকতা নীতি শিক্ষা সব কিছু সাধারণত এই ফ্যামিলি থেকে পায় মানে প্রথম সুরটা তো সাধারণত ফ্যামিলি থেকে পায় মানে কারো যদি বাবা মা না থাকে যে রাস্তায় দেখা যায় যে সাধারণত ভালো হয় না এটা আহ এখনকার মানে গত আই মিন বলবো কি সেকুলার লিবারিজম ধরে এখন ওয়েস্টে ডমিনেট মুসলিম পুশ করতেছে আমার অনেক হয়েছে বেসিকলি এটা একটা তাদের একটা মানুষের উপরে ফ্যামিলির রাখা এবং মাইল লাগাইলে ফোন দিলে পুলিশ ধরে নিয়ে যাবে বা এই ধরনের অনেকগুলো বিষয় আছে স্কুল পাবলিক স্কুল তারা কিন্তু চায় এবং মহিলারা কাজ করুক সবাই কাজ করবে বাচ্চাকে দেখবে বাচ্চাকে দেখবে কেয়ার চাইল্ড কেয়ারে আর ফ্যামিলি থেকে সবচেয়ে লেস ইনফ্লুয়েন্স হবে এবং ফ্যামিলিটাকে বাই লা লিমিট করে দিচ্ছে এই যে লাইক এত বছরের পরে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ আঠারো আঠারোয় আঠারো তারপর হচ্ছে আপনার ওই যে ইয়ে করে যে মাইট দিলে মাইট দেওয়ার দরকার নেই বোধহয় একটু বেশি জোরে কথা বলে সমস্যা আছে আজকাল আপনি যেটা বললেন কলেজ গুলা গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলা দিয়ে সবচেয়ে বেশি তাকে তার মগজটাকে অকুপাই করে যাবে আর আপনি যেটা বললেন যে পরিবার থাকলে পরিবার ইউনিট দশটা পরিবার মিলে একটা ইউনিট এটাকে ব্রেক করা ইজি আর কি যে কারণে এখন ওই যে আপনি যেটা শুরু হতে যে বললেন যে ট্রাইব জিনিস মানুষদের ট্রাইব নাই এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে না এখন যেটা হচ্ছে সব ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ সবাই আলাদা আলাদা যে কারণে আমন হয় এটা একটা কারণ হতে পারে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিভেদ করা আর মানুষের হয়ে যায় আমি যেটা বুঝি হ্যাঁ ইস্যু থাকলে আচ্ছা কন্ডিশন হয় লাইক মাথা ব্যথা বা এই ধরনের হ্যাঁ আচ্ছা আমি একটা বলছি আমি শেয়ার করবো বলে ফেলি হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের একটা ইস্যু এ ধরনের একটা শহরে থাকে সে দূর থেকে যাচ্ছে ওয়াইফের কাছে দেখা করতে যাবে সামথিং লাইক দিস ওয়াইফ খুব খুশি স্বাভাবিক হাজব্যান্ড আসবে দশ দশ ঘন্টার জার্নি হাজবেন্ড আসলো টান্তরান্ত ওয়াইফ সেজে গুজে বসে আছে লিটারলি এই ধরনের আহ আসার পশা সে তার মেয়াজ হয়ে গেছে তোমার চুলি হবে কাটা কেন ওয়াইফ হাজবেন্ড কোশন করতেছে চুল কাটা নর্মালি ছিল জাস্ট একটা এক্সকিউজ এইটা নিয়ে তোমাদের লেগে গেছে অথচ এটা কোনো ইস্যু না তৈরিটা নিয়ে দেখা গেছে তাদের মধ্যে ঝগড় যে পরে ঠিক আছে হয়তো এই ধরনের আর কি অট ভাবে জিনিসগুলো আমি যেটা জানি যে খুব আহ ট্রিভিয়াল তুচ্ছ একটা বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া যায় একটা প্যাটার্ন এই ধরনের আলোচনা কিছু মানুষ আছে যে কিছু একটা হয়েছে ওষুয় আচ্ছা একটা বিষয় আপনি যেটা বললেন যে ফিজিক্যাল যেসব বিষয় সেটাও থাকে এটা একটা সে আহ তার স্বপ্নগুলো কেমন হবে সে স্বপ্ন থেকে কিছু সেন্স করতে পারবে বিকজ আমরা চাচ্ছি মানুষজন যেন একটু সেন্স করার চেষ্টা করে যে আসলে তার প্রবলেমটা কি দেন ইনশাল্লাহ আমরা রুকিয়ে স্বপ্ন থেকে কিছুটা বোঝা যায় বা কি স্বপ্নের উপর ডিপেন্ড করা যাবে মানে কারণ স্বপ্ন দলিল না স্বপ্ন থেকে মানে মোটামুটি আন্দাজ করা যাবে অন্যান্য লক্ষণের সাথে অন্য লক্ষণগুলো যখন বিদ্যমান আছে তারপরে যখন স্বপ্ন লক্ষণগুলো বিদ্যমান আছে তখন বোঝা যাবে হ্যাঁ ঠিক আছে যেমন খুব একটা কমন লক্ষণ হচ্ছে যে সাপ অথবা মানে কেউ জাদু আক্রান্ত হলে সাধারণত দেখা যায় যে প্রাণী গরু মহিষ বা এরকম কিছু প্রাণী অথবা কোনো গাড়ি তাকে ধাওয়া করছে এটা একটা সাধারণত যাদু আক্রান্তদের ক্ষেত্রে হয়ে থাকে আর একটা হয়ে থাকে যে সাপ দেখে সাপ আক্রমণ করতে আসছে অথবা চারবার কুকুরটা কি কোনুর সাধারণত দেখে যে সাধারণ স্বাভাবিকভাবে আমরা এক দুবার দেখলেই এরকম কিছু দেখলে করার কিছু সাধারণত কুকুর যদি দেখে তাহলে জিন দেখে যে খুব ঘন ঘন যদি দেখে ব্যাপারগুলো যে একটা কুকুর বা দুইটা কুকুর বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি যেটা জানি দেখে যেটা একটা এটা না কি যদি আমরা খুব ঘন ঘন বোবা ধরার সমস্যা থাকে তাহলে এটার জিন আক্রান্ত হওয়ার একটা লক্ষণ মানে জিন আক্রান্ত হওয়া অথবা মানে জাদু মাধ্যমে জিন আক্রান্ত হওয়া কথা জিন আক্রান্ত হওয়া একটা লক্ষণ যে খুব ঘন ঘন বোবা আক্রান্ত হওয়া মানে এরকম অনুভূতি হওয়া ঘুমের মধ্যে অথবা স্বপ্নের মধ্যে এটাও একটা বলা যায় যে মানে লক্ষণ জাদু আক্রান্ত ছেলেদের ক্ষেত্রে যেটা ছেলেদের ক্ষেত্রে যেটা আসে যে আপনার আহ স্বপ্ন রেগুলার এটা কি হ্যাঁ খুব ঘন ঘন এটা জিন আক্রান্ত জিন কারণ হতে পারে আর হ্যাঁ আমরা দেশে দেখে তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি মেবি তার একটা প্রবলেম আছে এখন আপনি যেটা বললেন যে কনফার্ম হওয়ার বিষয়টা মানে ডায়াগনোসিস একদম ফাইনাল স্টেজ যদি আমরা বলি যে হচ্ছে রুকিয়া করলে আমরা আসলে বুঝতে পারবো কারণ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রুকিয়া এটাই আগে আমাদেরকে বলেন যে আসলে রুকিয়াটা কি মানে কি পড়তেছে আমরা যদি যাই আমরা কি করতে বুঝায় মন্ত্র মানে এটা মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত কুফরি মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত তবে স্বাভাবিক ভাবে বলতে মন্ত্র বোঝায় রুকিয়া বলতে রুকিয়া সারিয়া মানে সর্বের মাধ্যমে ঝাড়ফুক করা রুকিয়া অর্থ ঝাড়ফুক করা রুকিয়া অর্থ কখনো কখনো তাবিজের ক্ষেত্রে রুকিয়া শব্দটা ব্যবহার হয় খুব রেয়ার বাট বাকি ঝাড়ফুক অথবা মন্ত্র এই দুটার ক্ষেত্রে সাধারণ ব্যবহার হয় তো যদি রুকিয়া সেন্টারে যাওয়া হয় অথবা যদি মানে বলতে বোঝানো হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা বলবো যে এক অল্প কথায় কোরআনের আয়াত অথবা হাদিসের কোন দোয়া দ্বারা ঝাড়ফুক করা এটাকে রুকিয়া বলা মানে কন্টিনিউলি রোগীর কাছে রোগীর কানে সামনে বা সামনে রুগীর সামনে বসে পড়া মাথায় মতো প্রকারের রুকিয়া আছে আচ্ছা এখন আপনার রুকিয়া করার পরে আসলে প্রবলেম মানে যাবে যে প্রবলেম আছে বদনজরের আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত যে ঘুম ধরে রুকিয়া করতে লাগলে প্রচুর ঘুম ধরে খুব টায়ার্ড লাগে রুকিয়া শুনতে লাগলে আহ এটা সাধারণত বদনজরের লক্ষণ আর এটা হতে পারে যে প্রসাব লাগে রুকিয়া শুনতে লাগলে অথবা প্রস্তাব রুকিয়া শোনার প্রসাব করতে যায় তখনই একটু মানে অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ খাইলে যেরকম মানে প্রসাব করতে কষ্ট হয় অথবা হলুদ প্রস্তাব হয় এ জাতীয় হতে পারে এটা বদনজরের ক্ষেত্রে সাধারণত জিন ক্ষেত্রে এটা মনে হতে পারে শরীরের ভিতরে কিছু ছোট সুষ্টি করছে হয় কথা বলতে লাগে এটা সাধারণ জিন আক্রান্তদের ক্ষেত্রে এরকম হয় অথবা ক্ষেত্রে একটা মানে যেটা মানে হাই আসে না এটা আমি ঘুম ধরলে আমাদের যেমন হয় হাসি এরকম আপনার থাকে হয়ে আসছে যেগুলার পড়তো কিন্তু তার ম্যাজিকের প্রবলেমটা ধরা পড়ছে অনেক পরে তো সে জিজ্ঞেস করছে যে আমি তো একদিন পড়ছি তাহলে আমার প্রবলেম যদি থেকে থাকে ম্যাজিকের বা জিনের ধরা পড়লো না কেন মানে এটা অনেক পরে কয়েক বছর অনেক বছর পর ম্যাজিকের্যাজিকের পর সে ধরা পড়ছে তাহলে যে মানে ইন্নামালিনিয়াত আপনি যদি মানে স্বাভাবিক নিয়াতে তিল করেন তাহলে জিনের রুগীদের ক্ষেত্রে খুব বেশি হল এটা হতে পারে যে শুনতে ইচ্ছা করতেছে না এরকম হতে পারে আপনি যখন রুকচার নিয়াতে তেলাত করবেন তখন এটা রুকিয়ার জন্য হবে অথবা মানে আপনি দেখেন যে জিনের রুগী অথবা সাধারণত কেউ যদি জাদু আক্রান্ত হয় তাহলে মানে বদনজর একটা ক্ষেত্রে জিনু আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় যে লক্ষণ তার মধ্যে চলে আসে তো এক্ষেত্রে মানে আপনি যদি নিয়োগ করেন রুপচা করার সময় আপনি বদনজরের জন্য রুপচা করতেছেন তাহলে তার সমস্যাটাই যাবে যদি করেন আমি যেহেতু করছে তাই আর তাহলে রুকিয়া কি মানে নিজে নিজে নিজে করা যায় মানে আমি নিজের উপর রুকিয়া করতে পারবো বা রুকিয়া করার অথরিটি আসলে কে করা উচিত কিভাবে করা উচিত যদি সেলফ রুকিয়ার কথা বলেন যে নিজের জন্য নিজে রুকিয়া করা অথবা নিজের ফ্যামিলির জন্য রুকিয়া করা এটা যে কেউ করতে পারে এটা শুধুমাত্র শর্ত হচ্ছে যে রুকিয়ার মধ্যে সমস্যা না থাকে যদি জায়গ কিছু দেওয়া হয় যে কেউ করতে পারবে এটা কোনো ইজাজত দরকার নাই বা কোনো সায়কের সাজে দরকার নাই এটা যে কেউ করতে পারে সমস্যা আর যদি যদি বলা হয় যে পাবলিকের জন্য আমি আমা করবো এক্ষেত্রে আহ তাকে কথা থাকতে হবে যেহেতু আপনি অনেক সমস্যা ডিল করবেন অনেক রকম লন্ডনের আবুল হোসেন ওখানে একটা ঘটনা বলছিল যে একটা ছেলে বিকালে একটা পার্ক দিয়ে যাওয়ার সময় জিনের সম্ভবত একটা বাচ্চা মেরে ফেলে হ্যাঁ এখন এরকম সমস্যা কি আমাদের বাসায় ধরেন সিঁড়ির তলায় এদিকে দেখছি পাই এগুলো কি হওয়ার আছে আমাদের হ্যাঁ এটা হতে পারে সম্ভবত কয়েক বছর আগের ঘটনা আমার আব্বু আমাদের আমাদের বাসার ঘটনায় বলেছে পাশে ঘেরা দেয়াল দেয়া আব্বা দেখেছে উঠানের মধ্যে রান্নাঘর টুপ গ্রামে তো চারপাশে দেওয়াল বিরাট বড় একটা প্রায় হাত মোটা একটা সাপ আব্বু আমাকে একটা আসো বাস নিয়ে ওদিকে ঘুরতে দেখে যে নাই সাপ পিছনে ঘুরতে ঘিরে দিক থাকা দেখে সাপ নাই তো নিচে জিন ছিল এক্ষেত্রে বাড়িতে জিনরা থাকে একজন সাবি হয়েছিল কি যে উনি বাসায় গেছিল যা দেখে যে খাটের উপর একটা জিন সরি সাপ শুয়ে তখন সাপটাকে রাখছে আর মানে সাবিটা মারা গেছে সাপটা মারা গেছে কি আর বুঝতে পারিনি তো মানে তনুসলাম কাছে যখন এই ঘটনাটা বলা যে বাড়িতে তো অন্যরা থাকে তো তোমরা যদি এরকম সাপ দেখো বা কিছু দেখো তখন তুমি তিন দিন এটা বের করে দিবা তিন দিন চলে যেতে আর এরপরে তখন যদি তাও দেখো যদি আসে তাহলে তোমরা পারো এটা তো ক্ষেত্রে মানে আমাদের কাজ হবে যদি মানে মানে যেখানে থাকার কথা না এখানে সাপ আছে ক্ষেত্রে। আমরা বলতে পারি মানে ঘোষণা নিতে পারি থেকে চলে যাও বা এখান থেকে চলে যেখানে মানুষ থাকে অথবা জায়গা তোমাদের জায়গা কিছু বলে দেখা যায় যে আছে বা মানে কোন মানে ইফেক্টিভ হতেছে না বা আমি বললাম বলে সরে গেলাম তারপরে ওভাবে আছে তো বুঝতে হবে এটা সব সাধারণ কোন জিম্বত কিছু আচ্ছা মোহাম ভাই মনে করেন আপনার একটা বিষয়টা বলে আচ্ছা আমরা ওই যে একটা কোশ্চেন আমাদের একজন মেল করছিল একজন একটা কোশ্চেন আমি জাস্ট এটা আপনার কথায় মতন কাভার হয়ে গেছে বাট আমি শিওর হওয়ার জন্য একটু কনফার্ম করার জন্য প্রশ্নটা ছিল এটা যে আমি আমি কি কোনো আমার ফ্যামিলি মেম্বারের উপরে লুকিয়ে করতে পারবো কিনা বা এক্সট্রা কোনো প্রোটেকশনের বিষয় আছে কিনা বিকজ একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের উপরে করতেছে এটা একটা বা ফ্যামিলি মেম্বারের উপরে আর আপনারা হচ্ছেন কমিউনিটি ধরে ফুল কমিউনিটির উপরে করতেছেন সো একটা মুসলিম ওয়াইফের উপরে হাজবেন্ড বা কাছের মানুষের উপরে করতে পারবে আর বাইরে যদি প্রফেশনাল রাখি বলিস সেক্ষেত্রে আলাদা কিছু আই থিঙ্ক প্রিপারেশন বা একটু অভিজ্ঞতা থাকা লাগবে থাকতে চাই এর জন্য কি নর্মাল ফরজ আমল গুলা করলেই হয় বা এক্সট্রা কোন আমল থাকে যেমন সকাল বিকালের যে আমল আছে যে এক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে আমল তো করবেন তবে এখানে প্রথম বিষয় হচ্ছে যে মানে আল্লাহর উপর তাকুলটা বেশি থাকা লাগবে যে আমি আল্লাহ আল্লাহিন যারা ইমান আনছে আর ইমানের সাথে শিরকে মিশ্রিত করেনি তাই নিরাপদ তো মানে এখানে প্রথম বিষয় হচ্ছে এরকম আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে আমি ঠিক আছে আমি আল্লাহর পরিমাণ আছি বাস আমাকে হয়তো কেন ক্ষতি করবে আল্লাহ আমাকে করবে তো প্রথম বিষয় হচ্ছে যে আমল করবেন আমল করবেন তবে বড় বিষয় হচ্ছে যে আপনাকে উপর তাকুলটা বেশি রাখতে হবে আর এরপরে আমল করবেন হ্যাঁ ঠিক আছে যে ফালাক মাস তিনবার করে পড়তে বলো বলছেন কি বলবো এরকম কয়েকবার বলছেন তারপরে বলছেন যে তিনবার করে বলো সকাল এবং সন্ধ্যায় তাহলে সব কিছু থেকে হিফাজতের জন্য তোমার এটা যথেষ্ট হবে এটা একটা অথবা আরো আসছে যেরকম এটা একটা সুন্দর দোয়া তিনবার করে পড়তে হয় পরে এটা একটা দোয়া এটাও বিভিন্ন ক্ষতি থেকে হেফাজতের জন্য এরকম অনেক কিছু দোয়া আছে মাসরুম দোয়া আছে মাসুমজিকের আছে হিসমুল মুসলিমে আপনি আহ দোয়া এইগুলোতে পাবেন আরো কিছু মানে এখন বেশ কিছু সুন্দর সুন্দর আর একটা বিষয় হচ্ছে যে অনেক অতি প্রাকৃতিক আমল থেকে দূরে থাকাটাই উত্তম মানে চাচি ঘটনা বলি উনি অনেক কিছু সমস্যা হচ্ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রতিদিন মাসুল আমল এগুলো ঠিকঠাকভাবে করি প্রতিদিন বার শরীফ আমল গুলো করা এরকম উদ্ভট মানে আজগুলো জিফা থেকে দূরে থাকাটাই উত্তম আপনি কিছু ঢুকিয়ার ব্যাপারে আমাদেরকে ফার্স্ট একদম সাজেশন দেন আজকের প্লাস দেন হচ্ছে আমরা কি মেসেজ দিতে পারে যারা সাফার করতেছে আক্রান্ত হয় বোঝা যায় যে অমুকের নজর লাগছে তখন তার অজুর পানি নিয়ে ওজুর পানিটা তখন মানে ওজুর পানিটা নিয়ে তার গায়ে ঢেলে দিলে বা গোসল করলে গোসলের আগে তাহলে বন্ধ দূর হয়ে যাবে আরেকটা টিপস হচ্ছে যে রুকের গোসলটার ব্যাপারে বলা যায় রুখের গোসলটা খুবই ইফেক্টিভ জিনিস এক বালতি পানি নেয়া এক বালতি একটা বালতিতে নেওয়ার পর তখন ওর মধ্যে হাত রেখে সুরা এগুলাস ফালাক নাচ আরুকো প্রথমে সুরা ফাতিয়া আয়তন করছি এখ্লাস ফাল সাতবার করে পড়া সাতবার করে পড়া যদি বেশি সময় না থাকে বা থাকে তাহলে কম আরো পড়া তিনবার করে পড়া এরকম মানে একটু কম পড়ে এটা পড়ার পরা শেষে পানি দিয়ে গোসল এটা সুন্দর এটা জাদুর ক্ষেত্রেও অথবা এটা সব ক্ষেত্রে বেশ যে পানি হাত করতে কিছু ফাতিহা পড়া পড়ার করা এভাবে কয়েকদিন করলো ইনশাআল্লাহ অনেক বেশিরভাগ ক্ষেত্রে এক দুই দিনে বদন সমস্যা থাকলে চলে যায় আর জাদুর ক্ষেত্র এটা দেখতে এক ভাইয়ের বিয়ের সমস্যা ছিল দুই সপ্তাহ মোটামুটি রেগুলার এরপর নষ্ট হয়ে গেছে তারপর দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে তো এই গোসলটা যায় আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে রাত রাতগুলো মানে চিকিৎসার ক্ষেত্রে আহ রাতগুলো হচ্ছে সুরা আরফের একশো সতেরো থেকে একশো বাইশ আয়াত সুরাই উনুসের একাশি বিরাশি আয় সুরা তহার উনসত্তর আয়াত আয়তুল কুর্সি আর হচ্ছে সুরাস মাস এগুলো পরে খাওয়া দিনে কয়েকবার আর গোসলের পানিতে ফুদিয়ে গোসল করা অথবা পানির মধ্যে পানিতে মিশায় গোসল করা করতে পারেন যেটা সুবিধা হয় এটা কিছুদিন করা করলে ইনশাআল্লাহ আর পাশাপাশি ইয়া করা যেতে পারে সুস্থতা নিয়ে আসতে কোন থেকে তিরাওয়াত করা যেতে পারে সুরা বাঁখারা অথবা যেখান থেকে সুবিধা হয় অথবা সুরা এক্লাস ফালাশি বারবার তিরাবত করতে পারেন সুনাদু রুকিয়া যেরকম হাতে দিয়ে শরীর মুছে নেওয়া এটা করতে পারেন এটা বারবার করা এভাবে কয়েকদিন আস্তে আস্তে ইনশাল্লাহ সমস্যা সমস্যা ঠিক হয়ে আর জিনের রুগীর ক্ষেত্রে যদি বলেন তাহলে মানে কিছু না জিনের ক্ষেত্রে তিরাবাদ করা জাস্ট সফাতের অথবা জিনের শুরুর বাকারা কুরসি এগুলো করে তেমন বিশেষ কিছু না মানে যে অনেক জানতে হবে বিশেষ বিষয় লাগবে হ্যাঁ এটাই মানে আপনি পড়তে থাকবেন বারবার পড়বেন পড়বেন সাবাদের ক্ষেত্রে তো ওনারা জাস্ট ফাঁতি হাতে রুকিয়া করছেন এরকম আছে ফাঁ হাদে পাগল ভালো হয়ে গেছে যে আচ্ছা একজন পাগল আহ বহুলের মধ্যে যে একজনকে সাপে কামাইছিলেন ছুতু নিয়ে লাগাইছেন হাত দিয়ে দিচ্ছেন পড়তে পড়তে ভালো হয়ে গেছে আর মুসলিম ফিরফেজ যে একজন সাহাবি ইসলাম গ্রহণ করে অথবা ইসলাম গ্রহণ করার কিছুদিন পর কাছ থেকে কিছু শিখিয়ে তখন কুত্রে পাঁচতে যাচ্ছিল তখন জিজ্ঞেস যে আমাদের এখানে একজন পাগল আছে একে তো সুস্থ করার জন্য আমরা সব রকম চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই তো এক্ষেত্রে মানে কি করবো তোমাদের তোমাদের কারো কাছে কি কোনো ভালো কিছু আছে যে তোমরা তো নিজের কিছু একজন সাহেব ছিল উনি বলছে যে আচ্ছা ঠিক আছে উনি তখন সুরা ফাথিয়া পড়ছে তো উনি পরপর তিন দিন করছেন তিন দিন সকাল বিকাল করছেন যে অনেকবার সুরা ফাঁথিয়া পড়তেন করে থুতু নিয়ে লাগাই দিতেন অথবা থুতু দিতেন রোগীকে এটা করছেন করার পর মানে তিন দিন দিকে চলে আসছি আহ যারা সাফার করতে চায় ভাই বোন তাদের পারে আপনার কোন নাসিয়া থাকলে দিতে পারেন ইনশালাম তাদের ক্ষেত্রে প্রথম কথা আমার বলবো যে শতাম থেকে বাচ্চার প্রথম কাজ হচ্ছে আপনি শয়তানের কাছে যাবেন না মানে মানুষ শয়তান থেকে দূরে থাকবেন অর্থাৎ আপনার সমস্যা হয়েছে আপনি কবিরাজদের কাছে বা তাবিজ কবচ লিখতেছে আপনি জানেন না জানছেন যে সে শয়তানি করতেছে তবুও তাদের কাছে যাবেন না এটা মানে শয়তান থেকে বাঁচার প্রথম কাজ এটা কারণ আপনি যদি মানে যারা খারাপভাবে ভাবে করে তাদের কাছে যান তাহলে রুট করতে গেলে তার আপনার উপর কম হবে আপনার সুস্থতা আরো বেশি দিন সময় লাগবে যদি সমস্যা শুরুতে থাকে যদি আপনি সঠিকভাবে রুকিয়া তাহলে বেশি দিন সময় লাগবে না তো আপনাদের জন্য যাদের সমস্যা আছে ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অবৈধভাবে ঝাড়ফুঁক করার মানে সাময়িক জন্য যাবেন না আলোর কাছে সফর করেন দোয়া করেন যদি করতে না পারেন্ট দোয়া করেন সাতকা করেন সাতকা করলে রোগ ব্যাধি দূর হয় রুসা যে অসুস্থদের কি ইচ্ছা মাধ্যমে তো সাতকা করেন দোয়া করেন এভাবে তারপরে যখন সুযোগ হবে তখন রুকিয়া করবেন বা জন্য প্রথম তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে যে ইয়াদের কাছে যাবেন না এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই যারা আক্রান্ত হচ্ছে তারা অথবা যারা আক্রান্ত হয়নি তারাও তারাও সবাই আহ প্রতিদিনের মাসর নামল গুলো করা এটা সবার জন্য গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আর হচ্ছে বিসমিল্লা বলা সব কাজে খাওয়ার সময় আহ ঘরে ঢোকার সময় বের হওয়ার সময় সব ক্ষেত্রে বিসমিল্লা বলা বিসমিল্লা অভ্যাস করা তাহলে সাধারণ দূরত্ব বাজার এক গ্রাম যে মানে ন্যাশনাল জিওগ্রাফি বা এরকম চ্যানেল গুলোতে অনেক আগে দেখায় যে মানে জিন ধরছে সে একজন খ্রিস্টান তার বাবা মা খ্রিস্টান ফল হয়েছে যে ছেড়ে গেছে আবার হাদিসেও পড়লাম যে মানে ইঞ্জিলের আয়াত দিয়ে ঝাড়ফুক করার ব্যাপারে নাকি রসুল সাল্লাহাম এটা অ্যালাউ করছে যে এরকম কি কিছু আছে যে বাইবেল থেকে বা বা মন্ত্র ট্রে ঝাড়ফুক করলেও কি কাজ হবে কিনা বা এটাতে করা যায় কিনা বা ফায়দা হয় কিনা হলে কিভাবে হয় কারণ এত কুফরি করতেছে প্রশ্ন যদি কথা তাহলে বড় বল যে কয়টা প্রশ্ন এখানে প্রথম বিষয় হচ্ছে যে সয়তান তো চায় মানুষ কুফরি করুক সুতরাং মানে যদি মুসলমান মানে কার যখন সমস্যা হবে মুসলমান যখন সমস্যা হবে তখন সে যদি কুফরি কুফরি করে এরকম কবিরাজের কাছে যায় তখন সয়াতান সন্তুষ্ট হয়ে যায় কুফরি করছে সন্তুষ্ট হয়ে ছেড়ে দিলাম এভাবে ছেড়ে দিতে পারে এটা একটা কারণ এ ব্যাপারে মাসুল্লাহুল্লাহর হাদিসও আছে যে উনি যে মন্ত্র তন্ত্র এগুলো তো ইউনিয়াস বলছে যে হ্যাঁ আমি তো অমুক ইহুদির কাছে গেছিলাম আমার সমস্যা নিয়ে সে ঝাড়ফুক করে দিচ্ছে যেটা একটা আর একটা কারণ হতে পারে যে মানুষদের মধ্যে যেরকম ইয়া আছে নাসারা আছে ইহুদি আছে খ্রিস্টান আছে জিন্দের মধ্যেও আছে তো যে ইহুদি জিন নাস জিন তাদের থেকে তাদের ধর্মের কথা বলে শোনাইলে স্বাভাবিকভাবে সে চলে যাবে কারণ আমরা আমাদের ধর্মের প্রতিশ্রুতাশীল তারা তাদের ধর্মের প্রতিশ্রদ্ধাশীল আহ চলে যাবে স্বাভাবিক এই জন্য চলে যেতে পারে আর একটা কারণ আরেকটা হতে পারে কারণ হতে পারে যে ওই ফাদার বা কবিরা যারা ইয়ে করে বড় কোনো মানে আরো কোন শতান আছে আরো কোনো পূজা করে মানে অন্যান্য কবিরাজদের ক্ষেত্রে যেরকম হয় আর বড় পূজা করে বড় শতান কিন্তু ছোট শতানকে তো এরকম হতে পারে তো এটাই হচ্ছে বিষয় আর বাইবেল অথবা জাবুর ইনজিল এগুলোর ক্ষেত্রে কিছু ধর্মীয় থাকে এগুলোকে মানে স্বাভাবিকভাবে ইফেক্টিভ যিনরাও এগুলোকে ভয় করে যেমন সুলামান আলাহ নাম নামকেও যিনরা ভয় করে যদি মানে যেরকম কারো বাড়িতে যদি সমস্যা থাকে তাহলে বলা হয় যে তোমাদেরকে সে সত্যের উপর সেই ওয়াদার ভিত্তি করে তোমাদেরকে চলে যেতে বলছি সুলামান আল্লাহামের কাছে তোমরা যে ওয়াদা এটা মানে পরপর কয়েকদিন বললে জোরে জোরে চিনলে বাড়ি থেকে দিন চলে যায় তো সুলেমান নামের প্রতি জিন্ডা শ্রদ্ধা শেখ বুঝে যায় যে তার কি কবে সেটা বললে তারা চলে যায় কি ছিল তো এখন কি ওয়াদা করছিল আল্লাহ হালো জানে তো সুতরাং যেহেতু তারা ওয়াদা করছিল সম্ভবত এরকম কিছু হবে যে মানুষদের কাছে অত্যাচার করবে না যে তোমরা যেখানে মানুষ থাকে না সেখানে থাকো যেখানে নির্জন জায়গা দ্বীপ বন জঙ্গল সেখানে থাকো তো এরকম তারা বলছেন যে ঝাড়ফুকে সমস্যা নেই যদি আহ থাকে তো মানে বোঝা যাচ্ছে যে শিরক ঝাড়ফুকেও কিছু ইফেক্ট হয় কিন্তু সেগুলোতে সমস্যা আছে সেজন্য করা যাবে না তবে এখানে একটা বড় বিষয় আমি বলি যে যারা রুকিয়া করেন আমি মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে আমি অনেককে দেখছি যে নামাজ কালাম পড়তো না নামাজ কালাম ইচ্ছা হতো না যখন সঠিকভাবে রক্ষা করা শুরু করছে তখন তাদের নামাজ কালাম তাদেরকে যখন দিনের কথা বলা হয়েছে তারা আগে যত্ন ছিল না আর মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে যদি ফ্রিঝার ফুক করা হয় অথবা তাদের কাছে যাওয়া হয় ইভেন এরকম যেগুলো ডকুমেন্টারি মানে আমার ঘটনা হচ্ছে সে একটা ইংলিশ সিরিজ দেখছিল নিয়ে তারপরে সে তিন দিন নামাজ করতে পারেন এক দু মিষ্টি নামাজ পড়তেই পারেন তো এটা হচ্ছে বিষয় যে এগুলো ঝাড়ফুক করলে মানে এদের কাছে গেলে প্রতি দিনের প্রতি ওটা অনিয়া চলে আসে এর মানে এর আর্থিক তো আছে সেটা খারাপ হোক ভালো হোক সবাই তো আছে তো এর প্রভাবে মানে খারাপ প্রভাবে দিনের প্রতি অনিয়া চলে এদের থেকে দূরে থাকায় উত্তম আর अच्छा आजकलोड करीतुल महम्मद भाई पा आशा कर इनशालाब्दुल महम्मद भाई जी फेसबुक ग्रुप हमारा सबसे जाने तबु भाई कीबसाइट खुलस हाँ कम खुला है फेसबुक ग्रुपबुक ग्रुप আচ্ছা ফেসবুক গ্রুপটা ঢোকার আগে মনে হয় কিছু শর্ত থাকে প্লাস কিছু বিহেভিয়ার কন্ট্রোল করতে হবে যারা এটা শুনছেন আমার অনেকে হয়তো অলরেডি গ্রুপে আছেন যারা নেই তাদের সমস্যার জন্য তারা ওই গ্রুপে যেতে পারেন সমস্যার পোস্ট করলে ওখান থেকে অ্যাডমিন্ট যারা তারা ইনশাআল্লাহ আই থিংক ইয়ে করেন অ্যান্সার দেন কি কি করতে হবে আমার ব্যাপারে সো গ্রুপটার নাম হচ্ছে রুকিয়া সাপোর্ট গ্রুপ বিডি রাইট আব্দুল মোহাম্মোডে ইনশাল্লাহ আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সেগুলো হচ্ছে লাইক আহ এক্সিস্টিং যেই ওঝাগুলা আছে লাইক যেগুলা অশোক ডিজাইনেস্ট এদেরকে আমরা কিভাবে চিনবো এটা খুব জরুরি কারণ মানুষ কিন্তু খুব ফাঁদে পড়ে এবং তারাও কিন্তু দিন দিন খুব চালাক হয়ে যাচ্ছে তারাও কিন্তু আজকাল আর বলে না যে আমরা কুফরি কালাম দিয়ে করতেছে আমরা কোরআন দিয়ে করতেছি তারাও কিন্তু এরকম বলে এ ধরনের অনেক আছে তাই না তো এই বিষয়টা রিকগনেশন করা খুব জরুরি যে আসলে রাখি কোনগুলা রাইট এটা নিয়ে ইনশাআল্লাহ প্লাস আর রুকিয়ার বিষয়ে আর ডিটেল কিছু আলোচনা আমাদের করা দরকার আমাদের টপিক আসলে অনেকগুলো বাকি রয়ে গেছে তো আজকে এতটুকু ইনশাআল্লাহ আব্দুল মোহাম্মদ ভাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য ইনশাআল্লাহ আমরা আবার আপনাকে পাই श्रोता भाई बन जा आद के आज आगे एक रिक्वेस्ट लाइक कमेंट शेयर और हमसे फेसबुक पेज हे डब्लू डब्लू डट फेसबुक डट कम स्लैश दि मुस्सलिम ग्लस वेबसाइट हे डब्ल्यू डब्ल्यू डट दि मुस्लिम ग्लस डट कम एंक लाइफ इनशा देखा है सरि शाना नेक्स्ट एपिसोडे आसलम आल्कम्ला